আবু মাসালামা সাইদ ইবনু ইয়াজিদ আল আজদি রহমতুল্লা আলাহি বলেন আমি আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তাল্লা আহ্নুকে জিজ্ঞাসা করেছিলাম নবী সাল্লা সাল্লাম কি তার না লাইন চপ্পল পরে সালাত আদায় করতেন তিনি বললেন হাঁ